সালিম রদিল্লাহ তাল্লু এর হতে বর্ণিত তিনি বলেন আল্লাহর শপথ নাবি সাল্লাইসাল্লাম একথা বলেনি যে ইসা আল্লাহ সাল্লাম লাল বর্ণের ছিলেন বরং বলেছেন একদা আমি স্বপ্নে ঘর তাওয়াফ করছিলাম হঠাৎ সোজা চুল ও বাদামি রঙের জনৈক ব্যক্তিকে দেখলাম তিনি দুজন লোকের মাঝখানে চলছেন তার মাথার পানি ঝরছে অথবা বলেছেন তার মাথা হতে পানি বেয়ে পড়ছে আমি বললাম ইনিকে তারা বললেন ইনি মরিয়ামের পুত্র তখন আমি এদিক ওদিক তাকালাম হঠাৎ দেখলাম এক লোক তার গায়ের রং লাল বর্ণ খুব মোটা মাথার চুল কোকড়ানো এবং তার ডান চোখ ট্যাড়া তার চোখ যেন ফোলা আঙ্গুরের মতো আমি জিজ্ঞেস করলাম এ লোকটিকে তারা বললেন এ হলো দাজ্জাল মানুষের মধ্যে ইবনু কাতানের সঙ্গে তার বেশি সাদৃশ্য রয়েছে জুহরি রহমতুল্লা আলহী তার বর্ণনায় বলেন ইবনু কাতান খুজা গোচরের জনৈক ব্যক্তি সে জাহিলিয়াতের যুগেই মারা গেছে